টিভি বাংলা বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওর আবার আলহামদুলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা সপ্তম পর্বের পর আপনাদেরকে অষ্টম পর্বে স্বাগত জানাচ্ছি অষ্টম পর্বে আমরা আল্লাহ তবরক তালার অস্তিত্ব বা আল্লাহ তবরক তালার সত্যাগত অস্তিত্ব তথা আকার নিয়ে যে আলোচনা করছিলাম আল্লা তর কথা নির্দিষ্ট আকার আকৃতি রয়েছে তার ব্যাপারে দলিল উপস্থাপন করছিলাম সেই পর্যায়ে আমরা আরও একটি কোরআন থেকে দলিল গ্রহণ করব সোরা কলাম আল্লাহ বলছেন যেদিন গোছা খুলে দেওয়া হবে এবং সেজদা করার জন্য ডাকা হবে সেদিন তারা সেজেদা করতে পারবে না অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহ তোবরকতলা তার গোছা উন্মোচন করবেন এবং সেজদা করার জন্য ডাকা হবে তখন মুনাফিকরা সেজদা করতে পারবে না যারা মমিন তারা সেজদা করতে পারবে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো আল্লাহ তো বরকতলার পা আসে পায়ের গোছা আছে। অন্য একটি জায়গায় অর্থাৎ একটি হাদিসের ভিতরে রসুল্লাহ আলহ্লাম বলেছেন ভিতরে হাদিসটি এসেছে আবু সঈদ খুদ্রি রাহন বলছেন अभी नबी सल्लाहसल्लम के बोलते सुनेसी कमर दिन रब तर पैर गोसा उम्मोित दिवे तरह प्रत्येक नर नारी से करते सक्षम होनिया प्रदर्शनीमूलक सलाद पड़त प्रदर्शनीमूलक सेजदा करत सहजदा करते जा সাইজদা করতে সক্ষম হবে না তার কারণ তাদের পৃষ্ঠ দেশ তক্তার মতো হয়ে যাবে তক্তাই পরিণত হবে ফলে তারা আর সাহজা করতে সক্ষম হবে না আল্লাহর রসুল সাল্লাম আরও একটি হাদিসের ভিতরে বলেছেন এই হাদিসটা বলা যেতে পারে সুরা কফের তফসির হিসেবে সুরা কফের ভিতরে আসে আল্লাহ বলবেন হালিম তালাতি তাকুল হলিম মজিদ জাহান্নাম লক্ষ্য করে বলবেন তুমি কি পরিপূর্ণ হয়েছ জাহান্ন রসুল্লা বলেছেন জাহান্ন হলিদ হতাম ফির ফুল কতি ও কা বলেছেন জাহান্নামীর ভিতর জাহান্নামীদের নিক্ষেপ করার পরও সে বলতে থাকবে আরো চায় আরো চায় পরিশেষে আল্লাহ বড় কোথালা নিজে তার পবিত্র পা রেখে দিবেন তার ভিতর তখন সে বলবে আল্লাহ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে অতঃপর তার এক অংশ আর অংশের সাথে জড়িয়ে যাবে অর্থাৎ পরিতৃপ্ত হয়ে যাবে অনুরূপভাবে জান্নাতের ভিতর শূন্যস্থান রয়ে যাবে অতঃপর আল্লাহ তো বড় কতলা শূন্যস্থান পূর্ণ করার জন্য সেখানে কিছু অধিবাসীকে তৈরি করবেন এবং তাদের মাধ্যমে জান্নাতকে পরিপূর্ণ করা হবে প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী আমরা এই সমস্ত দলিলের মাধ্যমে পরোক্ষভাবেই কিন্তু জানতে পারছি যে আল্লাহ তবর কতলা নির্দিষ্ট আকার আকৃতি রয়েছে সাহাবাই কেরাম আল্লাহর রসুল সাল আলী ওয়াশাল্লামের কাছে একদিন প্রশ্ন করেছিলেন সহিবু বুখারির ভিতরে কিতাবতাহিদে আছে মুসলিম শরীফের ভিতরে আছে কিতাবুল মাসাজিদের মধ্যে আল্লা রসুল আমরা কি কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবো আল্লাহ রসুল পাল্টা তাদেরকে প্রশ্ন করে বলেছিলেন সাহাব তোমরা কি দিনের বেলা মেঘ আকাশে সূর্যকে দেখতে কষ্ট পাও সাহাবাহরম বললেন লা কষ্ট হয় না আবার জিজ্ঞেস করলেন আল্লা রসুল বললেন কেদা লিখে তার শ্রোতা দর্শক মন্ডলী স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তোবর কতলা কে পরকালে জান্নাতিরা মমিনরা দেখতে পাবে তো যদি নিরাকার হতো তাহলে কিভাবে দেখা সম্ভব এটা তো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যেহেতু নিরাকার জিনিস কখনো দেখা সম্ভব না আর যা দেখা দিদার যোগ্য তা কখনো নিরাকার হতে পারে না আমরা যদি দুইটা শব্দ পাশাপাশি নিয়ে আসি নিরাকার এবং দিদার তাহলে অবশ্যই যে কোনো একটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে যে কোনো একটা আমাদেরকে ছাড়তে হবে দুই বিশ্বাস একত্র চলতে পারে না কেননা নিরাকার জিনিস কখনো দিদার যোগ্য হতে পারে না দিদার যোগ্য কখনও নিরাকার হতে পারে না অথচ আমাদের সমাজে একই সাথে দুই ধরনের আঁকিদা পোষণ করা হয় আমার মনে হয় এটাই আঁকিদাগতভাবে আমাদের যে ত্রুটি আছে আমাদের যে অজ্ঞতা রয়েছে এবং জ্ঞানের অভাব রয়েছে এখান থেকেই বোঝা যায় দুইটা শব্দ একত্রিত করতে পারলেই যারা বিবেকবান তাদের কাছে সঠিকটা প্রমাণিত হয়ে যাবে এরপর আরেকটা হাদিস আল্লাহর রসুল সাল আলিয়াল্লাম থেকে পাওয়া যায় রসুল্লাহ সাল আলহ সাল্লাম বলছেন এটা সুরা ইউনুসের ২৬ নম্বর আয়াতের তফসির হিসেবে রসুল্ল্লা সাল্লাহ সাল্লাম বলেছিলেন সহি মুসলিমের ভিতরে হাদিসটি এসেছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন إذا دخل أهل الجنة الجنة وأهل النار النار ناد مناد يا أهل الجنة إن لكم عند الله موعدا يريد أن ينجزكم فيقولنا وما هو ألم يثق الموازيننا ألم يبيض وجوهنا ويدخل الجنة ويجرن من النار قال فيكشف الله لهم الحجاب فينظرون إليه জান্নাতিদেরকে যখন জান্ন হয়ে যাবে এমনকি সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে হয়তো তার সিরিয়াল নম্বর কুটি হইতে পারে কোটির উপরে হইতে পারে অথচ তার অনুভূতিটা আমন হবে যে আনা আনা আমলি জান্না জান্নাত মধ্যে আমি সবচেয়ে বেশ সৌভাগ্যবান আমার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই এরপর আল্লাহ তো বড় কতলা জান্নাতবাসীদের উদ্দেশ্যে একজন আহ্বানকারীকে প্রেরণ করবেন সে আহ্বানকারী আহ্বান করে বলবে হে জান্নাতিরা তোমাদের সাথে তোমাদের রবের একটা ওয়াদা ছিল এই মুহুর্তে তোমাদের সাথে ওই ওয়াদা পূর্ণ করতে চাচ্ছেন তোমরা প্রস্তুত হও তখন জান্নাতিরা ভুলেই যাবে কারণ এই পর্যন্ত জান্নাতের যে সমস্ত আইটেম যে সমস্ত ভোগ বিলাসের সামগ্রী আনন্দ ফুর্তির যে সমস্ত সামগ্রী তারা লাভ করেছে এর কারণে তারা ভুলে গেছে আর কোনো তাদের সামনে নেয়ামত রয়েছে তারপর তারা নিজেরাই এই ওয়াদা পূরণ করতে নিরুৎসাহিত হবে নিরুৎসাহ বোধ করবে এবং বলবে আর কি এমন রয়ে গেছে আমাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ কি আমাদের নেকির পাল্লা ভারী করে দেননি আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিয়ে আমাদের চেহারাগুলোকে হাস্যজ্জ্বল করেননি আল্লাহ কি আমাদেরকে জাহার নাম থেকে নিষ্কৃতি দান করেননি আর কি রয়ে গেছে আর তো কিছু আমাদের নাই এটা যেন ওই হাদিসেরই বাস্তব অবস্থা আল্লাহর রসুল সাহসনা বলছেন জান্নাতের ভিতরে আল্লাহ এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা কোনো বান্দা কল্পনা করতে পারে না যা কোনো বান্দা দাবি করতে পারে না যে আমি এরকম জিনিস দেখেছি কোনো বান্দা দাবি করতে পারে না যে আমি এরকম জিনিসের কথা শুনেছি কোনো বান্দা কল্পনাও করতে পারে না সেই কল্পনার ঊর্ধ্বে তারা জান্নাতের ভিতরে আরাম আয়েস পাওয়ার পর তারা আর কিছুরই অপেক্ষা করতেছে না এমন সময় আল্লাহ তো সামনে থেকে পর্দা সরিয়ে ফেলবেন তারা আল্লাহ তবরকালার দিকে দেখতে থাকবে মা আহম আহবা ইলহিম মিনান আল্লাহ রসুল কসুম করে বলছেন আল্লাহর কসুম তাদেরকে জাননাতে এ পর্যন্ত যত আরাম আয়েস এবং ভোগবিলাসের আইটেম ও সামগ্রী দেওয়া হয়েছিল সব কিছুর তুলনায় আল্লাহ তো বরকতালার দিদার তাদের কাছে পছন্দনীয় হবে তাদের কাছে আকর্ষণীয় হবে সমস্ত ন্যামতের ঊর্ধ্বে উঠে যাবে আল্লাহ তো বরকাততালার এই দিদার এবং এই পর্যন্ত কোনো আইটেমে এত তাদের চক্ষু শীতল হয় নাই আল্লাহর দিদার লাভের পর তাদের চক্ষু যেভাবে শীতল হয়েছিল বা হবে বন্ধুগণ এখান থেকে আল্লাহ তুবরক তল্লার সত্ত্বাগত অস্তিত্বের আমরা সন্ধান পাই অতএব আমাদেরকে কোরআন এবং হাদিসের এই সমস্ত দলিলের ভিত্তিতে এই বিশ্বাস রাখতেই হবে যে আল্লাহ তুবরকতলার একটা নির্দিষ্ট আকার আকৃতি আছে তবে আমরা জানি না কেমন সেটা জাননাতেই আমরা দেখে নেব আল্লাহ তবর কতাল আমাদেরকে তৌফিক দান করুন আমাদেরকে এই নিয়ামত দানে ধন্য করুন প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমাদের সামনে একটা ছোট্ট বিরতি আসছে এই বিরতির পর আবার আমরা আমাদের পূর্বের আলোচনায় ফিরে আসব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক नूतन जुगे सफलता अर्जन करार्जन इसलमी अर्थन आज रगारोटे पुन सम्प्रचार सकाल दस टाय बांगल् Allahi Akbar, Allahi Akbar. <imitation> <imitation> Allah is Allah is Allah is Quran is Quran is the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 ज्ञान रखा जरूरी जानते हम देखमुल कुरान और इलामामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सात टे बांग से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 আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী বিরতির পর আবার আমরা আপনাদের সম্মুখে আল্লাহ তবরুকতলার সত্যাগত অস্তিত্বের প্রমাণপুঞ্জি উপস্থাপনের दलिल आप सामने पेश करबाला बरतर आगे जदीसटी शनल सही मुसलिम शरीफ थे हादी द्वारा देवालोकर मत प्रतियमान है जो आल्ला बड़कला अवश्य एक आकार आकृति विशिष्ट सत्ता जामिनातेभोग একটা আইটেম বা সামগ্রী অন্তর্ভুক্ত সমস্ত নিয়ামতের যে মূল্যবান নেয়ামত আল্লাহ তো বরকাততালার এই দিদার এই দিদারকে অস্বীকার করা হবে যদি আমরা আল্লাহ তবরকতলাকে নিরাকার বলি প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা আমাদের এই বিষয়ে আলোচনার শেষ অংশে আপনাদের কাছে সরাসরি আল্লাহ আকার বিষয়ক একটি দলিল থেকে উল্লেখ করে শেষ করব ইনশাল আল্লা উম্মাহ। فيها منافقوها فياتيهم الله عز وجل في غير السورة التي يعرفونه فيقول أنا ربكم فيقولنا نعوذ بالله منك هذا مكاننا حتى يأتي ربنا فإذا جاء ربنا عرفناه فياتيهم الله عز وجل في سورته فيقول أنا ربكم فيقولنا أنت ربنا رواه البخاري হচ্ছে আল্লাহর সাল্লাম বলেছেন কেয়ামতের দিন যখন মানুষকে একত্রিত করবেন হাসরের মাঠে তখন আল্লাহ তোমার কথা বলবেন যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে অন্য কিছুর তোমরা এবাদত করেছো তারা সেই অন্য কিছুর অনুসরণ করো ফলে দেখা যাবে যারা সূর্যের পূজা করত সূর্যের আবাদত করত তারা সূর্যের অনুসরণ করবে যারা চন্দ্রের আবাদত করত তারা চন্দ্রের অনুসরণ করবে যারা বিভিন্ন তগুতের অনুসরণ করত, তারা তগুতের অনুসরণ করবে অতপ কাহাজহিল উম্মাহ ফিহা মুনাফে উহা তবে উম্মাতে মোহাম্মাদের যারা সদস্য তারা অবশিষ্ট থাকবে তাদের ভিতরে মুনাফিকরাও থাকবে এমন সময় আল্লাহ তবরকলা তাদের কাছে অন্য একটা আকার আকৃতি অন্য একটা সুরত বা আকার ধারণ করে এসে বলবেন আমি তোমাদের রব আনারব্যাকা নাও জুবিল্লাহিনকা যেহেতু আল্লাহ তবরকোতলা তার নিজের আকৃতি বাদ দিয়ে অন্য একটা আকার ধারণ করে এসেছেন পরীক্ষা করার জন্য এই যারা প্রকৃত মমিন তারা বলবে নাও জুবিল্লাহ হেমিনকা আমরা আপনার থেকে আল্লাহর কাছে পানাহ চাই আপনি আমাদের রব নন কেন এখানি আমরা অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত তারা এভাবে বলবে তারপর আল্লাহ তো বর তাদের কাছে নিজস্ব সুরাতে নিজস্ব আকার আকৃতি নিয়ে উপস্থিত হবেন এবং বলবেন আনারব্য কু আমি তোমাদের রব ফয়া কুলও না অতঃপর মমিন ব্যক্তিরা স্বীকার করবে আল্লাহ তো বড় কতলাকে বরণ করে নেবে বলবে আইন তা রব্য না হ্যাঁ সত্যিই আপনি আমাদের রব এখন আমি একটা সংশয়ের জবাব দিয়ে অষ্টম পর্বের আলোচনা শেষ করব ইনশা আল্লাহ সংশয়টা হল আমাদের অনেক ভাই এরকম বলে থাকেন যে আমরা আল্লাহকে নিরাকার বলি এই জন্য যে আল্লাহকে তো আমরা দেখি না এ ভাইদেরকে বিনীতভাবে আমরা বলবো ভাই যদি কোনো কিছু আমরা না দেখি তাহলে কি সেই জিনিসটা নিরাকার হয়ে যায় আমি আপনার বন্ধু আমি আপনার সামনে আসি তখন আমি আকার আকৃতি বিশিষ্ট আমি যখন আপনার সামনে থেকে চলে যাব। তখন কি আমি নিরাকার হয়ে যাব। এটা তো কখনো সম্মত কথা হতে পারে না অবশ্যই আকার আকৃতি থাকলে সে উপস্থিত থাকুক আর অনুপস্থিত থাকুক সর্বাবস্থায় তার আকার রয়েছে আল্লাহ তবরকতলাকে আমরা দুনিয়াতে না দেখতে পেলেও আল্লাহ তবরকতলার যে একটা নির্দিষ্ট আকার আকৃতি আছে বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে আমরা জানতে পারলাম এখন তো যদি আল্লাহ তবরকতলাকে আমরা নিরাকার বলি দেখি না বলে তাহলে তো এটা আমার মনে হয় এক ধরনের বোকামি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তারপর অনেক ভাই বলে থাকেন যে যেহেতু এ সমস্ত দলিলের মাধ্যমে বোঝা গেল যে আল্লাহকে মমিন বান্দারা কেয়ামতের দিন দেখতে পাবে এবং জান্নাতে দেখতে পাবে তাহলে এর অর্থ হলো যে আল্লাহ তো বড় কথালা এখন নিরাকার থাকলেও কেয়ামতের দিন পরকালে জান্নাতে একটা আকার আকৃতিতে আসবেন নাউজবিল্লা তাহলে তো আল্লাহ তরকো তালার ক্ষেত্রে আমরা আর ধরনের আকিদাগত বিভ্রান্তির ভিতরে পড়ে গেলাম সেটা হলো আল্লাহ তরকো তালা সম্পর্কে আমাদের যে আকিদা ছিল আল্লাহ তবরকতলা কামেল তিনি যেমন কামেল তার গুণাবলীও পরিপূর্ণ কামেল আল্লাহ তবরকো তাল্লাকে যদি আমরা এভাবে বিশ্বাস করি যে উনি এখন নিরাকার এবং পরকালে তিনি আকার আকৃতি বিশিষ্ট হবেন তাহলে যেন আল্লাহ তবরকতলা এখন পূর্ণ অস্তিত্বে উনি নেই তার আকার এখন পরিপূর্ণ অবস্থায় নাই তিনি পরিপূর্ণতা লাভ করবেন পরকালে নাউজুবিল্লা এ ডবল ধরনের বিভ্রান্তিতে পড়ে যাওয়া হল আল্লাহ তো বরকতলা আমাদেরকে এসব বিভ্রান্তি থেকে হেফাজত করুন এরপর আমরা একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করবো অনেকেই হয়তো আল্লাহর আকার সম্পর্কে জানার পর ধারণা করতে পারেন যে আল্লাহ তরকতালার যেহেতু আকার আছে তো কেমন অনেকে কিন্তু এরকমও সংশয় পোষণ করে যে আমরা আল্লাহকে নিরাকার বলি এই জন্য যদি আকার আকৃতি বিশিষ্ট মনে করি তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে বলে দেন আল্লাহর আকারটা কেমন যেহেতু এটা বলতে পারবো না তাই আমরা আল্লাহকে নিরাকার মনে করে থাকি তা আমি যেটা বলতে পারছি না সেটা কারণে যেগুলো যে বিষয়টা দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত হয়েছে সেটাকে কিভাবে আমি অস্বীকার করতে পারি আল্লাহ নিরাকার এই বিষয়ে তো কোরআন হাদিসে কোথাও দলিল নেয় কিন্তু আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট এই বিষয়ে তো ভুরি ভুরি দলিল যা আমরা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম তাহলে এই ধরনের যুক্তি দেওয়ার কোনো সুযোগ বা অবকাশ আমাদের কাছে থাকে না তাহলে আমরা এই কথা আর কখনো বলতে পারি না যে আল্লাহ তো বরকতলাকে দেখি না তাই আমরা নিরাকার বলবো। এবং আল্লা তরকতলা তাদেরকে জন্য এই সমস্ত দলিলের মাধ্যমে তাদের আকিদাগত অন্ধকার দূর করে দেন তাদেরকে আল্লাহ তো বরকথাল স্বচ্ছ আকিদার আলোতে নিয়ে আসেন তারা যেন আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা বিশ্বাস নিয়ে দুনিয়াতে বেশি থাকতে পারে এবং দুনিয়া থেকে বিদায় হতে পারে আল্লাহর রসুল সাল আলহি আসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহলকা লজ্জাতলা ওয়াজা হে আল্লাহ তোমার চেহারার দর্শনের যে তৃপ্তি সেটা তোমার কাছে আমরা চাই এই তৃপ্তি যেন আমরা কেয়ামতের দিন জান্নাতে উপভোগ করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও সেই ইমান আমাদেরকে দাও এবং সেই ইমানের ওপরে আমাদেরকে দুনিয়াতে বহাল রাখো সেই ইমান নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো اللهم آمين استغفر الله لي ولك ومرسال من سن فاستغفر انه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك اشهد ان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 रियाजु सालहीन सोमवार बुधवार सन्ध्याप्रचार दोपुर बारोटाये डॉ जक आरिक बार्ता पृथ्वी सबसे बस वृद्धि पाधर्म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 यूरोपे सब चेसि बृद्धि पाधर्म हम इसमाम पृथ्वी सब चीज़ बृद्धिम ग्रहण करते बाध्य कर लक्ष लक्ष मानुष के पृथ्वी ते इसम ग्रहण करते बाध्यरबारी इरबारि शांति तरबी तरबारि सत्य एवं ज्ञान जाते आनव जर सकल समस्या